রসুল সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমার রচিত বয়ানের আকিদা এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি এক পর্যায়ে আলোচনা করছিলেন আল্লাহর কিতাবের উপর ইমান কিভাবে আনতে হবে সেগুলি কোরআন করিমের উপর কিভাবে ইমান আনতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন সেখানে আমরা দেখেছি যে কোরআন করিমের উপর ইমানের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন কোরআন করিম আল্লাহ তাল কালিমা আল্লাহ তালানী আল্লাহ তালার কালাম তিনি কথা বলেছেন আল্লাহ প্রেরণ করেছেন এবং আল্লাহ এটা আমরা স্বীকার করি এই আলোচনা করে দুনিয়াতে আল্লাহ সাথে কিভাবে কথা বলেছেন সেটার বিভিন্ন ধরণ আমরা আলোচনা করেছি আখেরাতে আল্লাহ কিভাবে কথা বলেছেন সেটার বিভিন্ন ধরণের আমরা আলোচনা করেছি কিভাবে কথা বলবেন সেটা বিভিন্ন ধরণের আমরা আলোচনা করেছি প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে আখেরাতে আল্লাহ বনি আদমের সাথে কথা বলবেন এবং কারো কারো সাথে তিনি কথা বলবেন না যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না আল্লাহ রসুল বনি দিয়েছেন বিশেষ করে সুনির্দিষ্ট কিছু লোকদের সাথে কথা বলবেন না কাফেরদের সাথে আল্লাহ তালা বিশেষ কোন কথা বলবেন না তাদেরকে কথা বলার নিয়ম দিয়ে আল্লাহতারা ধন্য করবেন না এর বিপরীতে ইমানদারদের সাথে আল্লাহ তালা কথা বলবেন বিশেষ করে গুনাগার ইমানদার যিনি গুণা করেছেন এ তার রয়েছে আল্লাহর কাছে তিনি নত ছিলেন এবং তাকে আল্লাহ আমরা আলোচনা করেছি আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ জান্নাতীদের সাথে কিভাবে কথা বলবেন আর আল্লাহ তালা যারা জাহান্নামী তাদের সাথে কিভাবে কথা বলবেন কোরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে কোরআনে এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ জান্নাতির সাথেমত কি সে কথা বলবেন তার মধ্যে একটি আল্লাহ জান্নাতিদের বলবেন হে জান্নাতিরা রব তারা বলবেন হা রব হে রব হাজির হাজির আপনার দরবার আমরা হাজির বারবার হাজির আল্লাহ তারা তখন বলবেন হাল রাদিতুম তুম তোমরা কি সন্তুষ্ট হয়েছ ভয়া কুলু না তখন জান্নাতিরা বলবে ও মা আল্ না আলা আমাদের কি হলো যে আমরা সন্তুষ্ট হব না ওখানে আওতাই তেনা আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন মা আলাম তোর চাহাদামিন খালকিকে আপনার কোন সৃষ্টিজীবকে তা দেননি তখন আল্লাহ তা বলবেন আলা আল্লাম আফদালিনা আমি কি তোমাদেরকে উত্তম কিছু দিব না কলুয়ারব তখন তারা বলবে জান্নাতিরা বলবে ইয়ারব ঢেলে দিব তোমাদের উপর আমার সন্তুষ্টি ফেলে দিব তোমাদের উপর আমার সন্তুষ্টি রাখবো আলৈ এর পরে তোমাদের কখনো তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হবো না এ সবচেয়ে বড় নায় হচ্ছে এটা সন্তুষ্টি জাননাতে যে ব্যক্তি যাবে এবং জাননাতে ন্যামত ভোগ করার পরে সর্বশেষ ন্যামত হবে আল্লাহর সন্তুষ্টি সেটা তারা ভোগ করতে পারবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং বোঝা যাচ্ছে আল্লাহ তারা কথা বলবেন এবং বলবেন যে তোমাদেরকে আমি এই ন্যায় মধ্য দিয়ে ভূষিত করলাম এই ন্যায় মধ্য দিয়ে তোমরা অবগান করতে থাকাম তার অধ্যায় ছিল এরকম তিনি অধ্যায় রচনা করেছেন বাবুন কালাম বাবু কালাম রাহা তিনি এই অধ্যায় রচনা করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তালা রব ইত মহান রব্জত জান্নার সাথে কথা বলবেন এই জান্নাতের সাথে কথা বলবেন এবং সেটা প্রমাণ করে যে আল্লাহ তালা কথা বলেন এবং তিনি দুনিয়াতেও কথা বলেছেন আখাতে তিনি কথা বলবেন বিশেষ করে জান্নাতিদের সাথে তাদের কি ন্যায় মত দিবেন সে বিষয়ে তিনি কথা বলেছেন অন্যন্য হাদিসেও আমরা দেখতে পাই যে কি। আল্লাহ তালা তাদেরকে তার দিদিদার তাঁর নিজেকে দেখা দিবেন অন্য হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ তালা তিনি বলবেন যে তিনি আসবেন তার সুরতে সুরতে আসবেন এ সবই কিন্তু কথা বলবেন সেখানে কথা আছে জাননাতে যারা আসে তাদের সাথে কথা আছে অনুরূপভাবে অন্য এক হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা এখনো এখনো যারা জান্নাতে যাচ্ছে শহীদ হিসেবে তার মধ্যে বিখ্যাত একজন শহীদের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন তিনি হচ্ছেন আবদুল্লা ইবনে আমর ইবনে হারাম রাদি আল্লাহ আনহু তিনি শহীদের শহীদ হয়েছিল শহীদ হয়েছিলেন তার সাথে আল্লাহ কোন রকমের যখন আমার বাবা আব্দুল শহীদ হয়ে গেলেন লকয়ানী রসুল্লাহাম রসুল্লাহাম স্লামার সাক্ষাৎ হল যাবে তখন রসুল্লাহ আমাকে বললেন ইয়া যাবে আল্লাহবামা কর আল্লাহাবিকে আমি কি তোমাকে জানাবো না যে আল্লাহ তালা তোমার পিতাকে কি বলেছেন তোমাকে জানিয়ে দেব না তুমি মন খারাপ করে রাখিস বললেন কুলতু আমি বললাম ইয়া রসুল্লাহ উস্তুসেদা আবি ও তারা ইয়া আলান ওয়াদাই আমার বাবা শহীদ হয়ে গেলেন তিনি রেখে গেছেন অনেক সন্তান পরিবার রেখে গেছেন রিন রেখে গেছেন আমার অত তার বোন ছিল অবাহিত বোনেরা ছিল অন্য বর্ণনা থেকে আমরা সেটা পাই যাবিন আবদুল্লাহ রাধে লহ বোনেরা ছিল অব্যাহত এবং পরিবার রেখে গেছে রিন রেখে গেছে রসুল্লাহ তাকে সবগুলোতে সহযোগিতা করেছেন তো এই কথাটি তিনি জানালেন যে আমার মন খারাপ হয়েছিল যে আমি কি করবো তখন রসুল্লাহ করে খুশি করে এরকম একটি সুসংবাদ তাকে জানালেন সেটা হচ্ছে তিনি বললেন রসুল আফালা আমি কি তোমাকে জানিয়ে দেবোনা আল্লাহ যে যে বিষয়ে তোমার যে বিষয় তোমার পিতার সাথে কথা বলেছেন অর্থাৎ তোমার পিতার সাথে আল্লাহ কি আল্লাহ তাল কি মালা হয়েছে কি কথা হয়েছে সেটা কি তোমাকে জানিয়ে দিব না রসুলাল্লা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই হ্যা রসুল আপনি আমাকে বলিয়ে দিন তখন রসুল্লাহাম বললেন মা কাল্লামি ওরা হিজাব আল্লাহ কারো সাথে পর্দার অন্তরাল ছাড়া কথা বলেননি পর্দার অন্তরাল ছাড়া কথা বলেননি ওকাল্লাহান অথচ তোমার পিতার সাথে কথা বলেছেন সরাসরি আব্দি ইয়া আবদি তামার না আলে আলে অতিক অতিক এবং আল্লাহ তাআলা যে কথাটি বলতেন সেটা হচ্ছে হে আমার বান্দা তুমি আমার কাছে চাও আমার কাছে তুমি চাও কি চাও তোমাকে আমি সেটা দেব ক্বাল ইয়া রাব্বি তাখন তুমার বাবা بولিসেন ইয়া রাব্বি হামা রাব্ব তুহইয়িনি আমাকে তুহইয়িনি আমাকে জীবিত করে দিন ফাউকতালা ফী কাসানিতান আফনার পথে দ্বিতীয়বার আমি শহীদ হব فقال رب سبحانه رب سبحانه তা إنه ইন্নহু مني মিননি আমার কাছে আগে নির্ধারিত হয়ে গেছে анনাহুম ইলাইহা লা ইয়ারজুন قال يا ربي তখন তোমার বাবা বলেছেন অর্থাৎ যা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলেছেন ইয়া রব হে আমার রব যদি তা না হয়ে থাকে দুনিয়াতে দিবেন না তাহলে ফাবলিগ মান মান ওয়ারাই আমার পরে যারা দুনিয়াতে আছে তাদেরকে এই قال তখন رسول الله صلى الله عليه وسلم بلن فانزر الله تعالى الله تعالى, تعالى آيات نازل کرلن رواه لا تحسبن الذين قتلوا في سبيل موتا بل احياء عند ربهم يرزقون تارا جنو کخونو ماننا کرے جراء الله راستا شهيد ہوئے گس تادير بفرقیو جنو ماننا کرے جراء ملتو بل احياء عند ربهم يرزقون برن تارا جبیتو آخرات رجیبون تارا دنو বারজাফি জীবনে তারা ধন্য এবং আখরাতে জীবন তারা পেয়ে গেছে তাদের থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে এসবই প্রমাণ করে যে আল্লাহ তালা আখরাতে জান্নাতে জানাতিদের সাথে সুসংবাদমূলক কথাবার্তা বলবেন এবং তিনি এক তে থেকে যারা শহীদ হয়ে গেছেন তাদেরকেও বিভিন্নভাবে সুন্দর মোহামেলার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করে রেখেছেন আর জাননাতে যারা যাবে তাদের সাথে বিভিন্নভাবে তাদেরকে সন্তোষ সন্তোষ রাখবেন কাউকে সন্তুষ্টি দিবেন কাউকে তা দেখা দিবেন সবাইকে যারা দেখা চায় আল্লাহ তালা দিদি চাইবে তাদেরকে তিনি দেখা দিয়ে তাদেরকে সন্তুষ্ট সন্তুষ্টি বিধান করবেন তাদের এবং তাদের আনন্দ দিবেন প্রমাণ করে যে আল্লাহ করে থাকি তৃতীয় যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহ কখনো কখনো জাহান নামীদের সাথেও কথা বলবেন হাঁসরের হাঁসরের হাঁসরের মাঠে এবং জান্নাত জাহান্নামী যারা যাবে তাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন তো সে কথা কোনো আনন্দদায়ক কথা নয় ধমক দেওয়ার মতো কথা বলবেন ধমক দেওয়ার মত কথা বলবেন এর উপর প্রমাণ হচ্ছে কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন তারা বলছে আমাদের সব পড়ে যাচ্ছে আমরা আবার ফিরোদ্দিন আমাদেরকে দুনিয়াতে তারা জাহানামীরা বলতে থাকবে কিন্তু জাহানামীদের সে কথা বলছে তোমরা নিকৃষ্ট ভাবে এখানে পড়ে থাকো কথা বলো না অর্থাৎ কথা বলার সুযোগ তাদেরকে দেওয়া হবে না কেন দেয়া হয়নি তার কারণ হিসেবে রব আমরা ইমান এনেছি আমাদের ক্ষমা করে দিন ও হামনা আমাদের দয়া করুন ও আন্তা খেমিন আপনি তো উত্তম দয়াকারী সবচেয়ে উত্তম দয়াকারী হত্যা তোমরা এই যারা এই দোয়া করতো আমার কথা শুনতো আমার ইমানদার বান্দাদের নিয়ে তোমরা ঠাট্টা মাস করেছ তোমরা ঠাট্টা মাস প্রহসন করেছ তাদের সাথে খারাপ ব্যবহার করেছ এবং তাদেরকে তোমরা কখনো কখনো তাদের নিয়ে তোমরা হাসা হাসি করেছি এই জন্য এইগুলি তোমাদেরকে আমার জিকিরকে আমার ভুলিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের এই কর্মকাণ্ডের কারণে তোমরা আল্লাহকে স্মরণ করতে ভুলে গেছো আমাকে স্মরণ করতে ভুলে গেছো ভুলে যাওয়ার কারণে তোমরা দুনিয়াতে সেরকম কাজ করেছ দুনিয়ার আমার ইমানদাররা বিল বিহরটা করেছ ওয়ন্তুমিন ঢাকুন তোমরা আমার ইমানদারদের দেখে হাসা হাসি করতে তাদের নিয়ে তোমরা উপহাস করতে ইন্নি জাজাই তুহমুল ইয় বিমা সবারু আমি আজকের দিনে তাদেরকে পুরস্কার দিয়েছি কারণ তারা ধৈর্য ধারণ করেছে তারা সহিষ্ণতা অবলম্বন করেছে এই ইমানদারদের আজকে আমি প্রতিফল দিলাম এমন প্রতিফল আমি তাদেরকে দিয়েছি যা তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু তোমাদেরকে সেই অবস্থা আর ফিরে যাওয়ার সুযোগ নেই তোমরা জাহার নামে থাকবে তোমরা নিকিষ্টভাবে এখানে পড়ে থাকো টু করলে মনে আমার সাথে কথাই বলবে না আমার সাথে আন্না মুহমুল ফা এজুন আজকের দিনে তারাই সফলকাম হবে যারা ইমান এনেছিল এবং তোমরা তাদের নিয়ে মস্কারি করেছিলে তারা তারা আজ সুন্দর অবস্থানে রয়েছে আল্লা বলেছেন হালুবা কানি ফায়ুন দুনিয়াতে হাসা হাসি করতো এখন উল্টাটা হবে যে কাফের কাফেররা কষ্ট হবে আর ইমানদাররা তখন আল আরা কি তাদের খাটের উপর বসে তাদের বাহারি খাটের ভোর বসে তারা দেখতে থাকবে সে অবস্থা এবং তারা তখন সেটাকে সেটা প্রতিফল তারা ভোগ করতে থাকবে যারা দুনিয়াতে হাসাহাসি করেছে ইমানদার দিনে জাহার নামে তার প্রতিফল ভোগ করতে থাকবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কথা বলবেন সেদিন কাদের সাথে যারা আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ আমাদেরকে ফেরত দিন দুনিয়াতে রব্বির জিও আমি তারা কয় এবং তারা বলবে যে আমাদেরকে দুনিয়াতে ফেরত দিন আমরা ভালো করবো ভালো করব আর অন্যায় করবো না আল্লাহ নয় আবার বলবে যে আমাদেরকে কিছুদিন দুনিয়া দেন আমরা কিছু আমল করে আসি আল্লাহ বল কখনো না এখানে পড়ে থাকো এই কথা যে বলবেন এটা কোনো আনন্দের কথা আল্লাহ বা খুশির কথা হিসেবে আল্লাহ তারা তাদের জন্য বলবেন না তাদেরকে ধমক দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য তাদের কর্মকাণ্ড খারাপ ছিল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাদের সাথে কথা বলবেন তাদের সাক্ষ্য নেওয়ার জন্য তারাই অন্যায় করেছে আল্লাহ তালা কারো জুলুম করেননি আল্লাহ ইজরম ইসাল আল্লাহ তালার কারোর উপরে জুলুমও করেন না সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাদের সাথে কথা বলবেন আল্লাহ তালা কাফেরদের সাথে অথবা জাহান্নামীদের সাথে আল্লাহ কথা বলবেন কেন কথা বলবেন এই জন্য যে তারা যে অন্যায় করেছে সেটা সাক্ষ্য প্রমাণ করতে সাক্ষ্য থাকো তোমাদের কর্মকাণ্ডের ইমানদারদের সাথে আল্লাহ কা হবে তাদের জন্য এবং সেটা হবে ধমক ধমকি সূচক এবং সেটা হবে তাদের অনুশোচনার কারণ আরো অনুশোচনা তা বাড়িয়ে দেবে অন্য হাদিসি রসুল্লাহাম বলেছেন সবচেয়ে কম শাস্তি যে পাবে তাকে ডেকে বলবে যে লৌকা নাতলা দুনিয়া মাফতাদিয়া বিহা দুনিয়াতে যা আছে সব যদি কোন এখন তোমাকে দেওয়া হয়ে যায় ঠিক আছে তোমাকে এটা দিলাম তোমায় এর বিনিময়ে কি তুমি এই জাহানামের আজাদ থেকে তুমি কি আজাব থেকে সব দিয়ে দেবান দুনিয়াতে কত বাড়ি গাড়ি কত জমি জিরাত কত কিছু করেছি আমরা এই কিছু আমাকে পুরো দুনিয়াটাই যদি একজনকে দেওয়া হয় সে বলবে যে দুনিয়াটাই দিয়ে দেব তবু আমাকে আজাদ থেকে মুক্ত করে দিন থেকে মুক্ত করে দিন তখন আল্লাহ তারা বলবেন قد منك اهونا من هذا وانت في صلب عدم امي তোমার কাছে চেয়ে খুব হালকা জিনিস চেয়েছি খুব অল্প জিনিস চেয়েছি যখন তুমি تشرك আমার সাথে তুমি ولا ادخلك النار তোমাকে আমি তুমি যদি শরীক না করো আমি তুমি শিরিক করাবিত আর কিছুই করে না দুনিয়া তুমি সিরিক করেছ আল্লাহর সাথে শরিক করা আল্লাহ ক্ষমা করবেন না কোরআন একদমই যেভাবে বলছেন সেটাই অর্থাৎ আমি দুনিয়াতে তোমার কাছে একটি জিনিস হালকা জিনিস তুমি শিরিক করো আর অন্য কাজগুলো তুমি আমি ক্ষমা করে দেবো কিন্তু তুমি সিরিক ছাড়া কিছু করতে চাওনি সুতরাং আজকের দিনে দুনিয়া এবং যা আছে সব দিলেও তোমাকে আজ থেকে মুক্ত করার কোন সুযোগ নেই আমরা এটা যে আল্লাহ কথা বলবেন কাপের সাথে হবে হবে সেটা জন্য ধমক দেওয়ার জন্য করার জন্য জন্য তাদের কষ্ট বাড়িয়ে আল্লাহ কথাটা বলবেন এগুলি প্রমাণ করে এই এইগুলি প্রমাণ আরো অনেকগুলো হাদিস আমরা দেখতে পাই যেগুলিতে প্রমাণ করে আল্লাহ তালা কথা বলবেন সেগুলোতে সে কথাগুলো হবে তার তিরস্কার মূলক আল্লাহ তালা তালে দুনিয়াতেও কথা বলেছেন তার নবিরাসুলদের সাথে এবং বিভিন্নভাবে কথা বলেছেন যারা আলোচনা আমরা করেছি আখেরাতেও তিনি কথা বলবেন সাধারণভাবে সমস্ত মানুষের সাথে হিসাব নিকাশের ব্যাপারে আমলের ব্যাপারে ইমানদারদের সাথে কথা বলবেন এটা মাঠে আবার জান্নাতে যারা যাবে তাদের জন্য স্পেশালি কথা বলবেন আবার জাহান্নামে যারা যাবে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন এগুলি সবই প্রমাণ করে আল্লাহতালা তিনি কথা বলা তার একটি গুণ এই গুণটি আমাদের সাব্যস্ত করতে হবে এবং কোরআনে করিম আল্লাহ তালার একটি গুণ এবং আল্লাহ তালা সেই কথা বলার গুণ থেকে কোরআন এসেছে তার কাছ থেকে এসেছে অন্য কারো থেকে নয় হ্যাঁ তিনি মাধ্যম হিসাবে নিয়ে কখনো কখনো যে ব্রিল মাধ্যমে তিনি সেটা পাঠিয়েছেন সেটা আমাদেরকে স্বীকার করতে হবে কোরআন হচ্ছে আল্লাহর বাণী যদি কেউ এর বাড়ির অন্য কিছু বিশ্বাস করে তার ইমান থাকবে না তার কোন ইমান থাকবে না আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব কারা এ ব্যাপারে মতভেদ করেছে এবং কারা পদভ্রষ্ট পথে চলেছে এ বিষয়টি আমরা পরবর্তী কোন পর্বে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ